আসসালামু عليكم الله ورحمة وصلاة وصلاة وصلاة وصلاة محمد وعلى وعلى دو امام الله ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবীনা মুহাম্মাদুম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শকবৃন্দ দূর দূর কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী রাহমাতুল্লাহিহি তায়ালা বয়ান আরতাকা আহলুস সুন্নাহ আল জামা আহলুস সুন্নাহ আল কেয়ামতের আলামতের উপর ইমান রাখি কেয়ামতের আলামতের উপর ইমানের এই অংশে আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি যে কেয়ামতের আলামত দূর্ব বিভক্ত ছোট আলামত বড় আলামত ছোট আলামতগুলো আমরা এর আগে আলোচনা করেছি গত পর্বে বড় আলামতগুলির একটি আমরা আলোচনা শেষ করেছি তা হচ্ছে ইমাম মাহাদির বের হওয়া দ্বিতীয় আলামত আমরা শুরু করেছিলাম দ্বিতীয় আলামত হচ্ছে দাজজাল বের হওয়া দার্জাল যখন আসবে দাজ্জালের কি অবস্থা হবে সেখানে ইমানদারদের কি অবস্থা থাকবে এ বিষয়ে আমরা আলোচনা করব বিশেষ করে দার্জালের পরিস্থিতি আমরা তুলে ধরার জন্য আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব দাজ্জাল বনি আদমের একজন হবেন এবং একজন হবে এবং আদমের ব্যক্তি হবে আদম সন্তানদের মধ্যে হতে হবে অর্থাৎ সে মানুষ হবে কোনো সভ্যতা নয় এবং সে আমাদের মতোই মানুষ হবে লাহু সিফাত তবে তার বিশেষ বিশেষ গুণাগুণ থাকবে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকবে যেগুলো দেখে মানুষ তাকে চিনতে পারবে ইমানদাররা তাকে সহজে চিনবে সে ফেতনে পড়বে না কিন্তু সাধারণ মানুষ যারা দিন সম্পর্কে কিছু জানে না তারা তার তাকে দেখে বুঝতে পারবে না তার অনুসারী হয়ে যাবে বিশেষ করে জাহেলরা মূর্খরা তারা তার অনুসারী হয়ে যাবে যারা দুনিয়া পূজারী বা দুনিয়ার বিভিন্ন বিভিন্ন চাকচিককে যারা মোহে লিপ্ত আছে তারা দার্জালের ফেতনা থেকে হেফাজতে থাকতে পারবে না বিভিন্ন গুণাগুণ যারস্লা সাল্লাম দার্জাল সম্পর্কে বলেছেন যে সে একজন পুরুষ হবে এবং তা সে একজন যুবক হবে এবং তার রং হবে লাল বর্ণের কাছে বেটে হবে এবং তার দুই পা বাঁকা হবে এবং তার মাথার চুল কোকড়ানো থাকবে সে তার কপালের কপালের চুল কম থাকবে অর্থাৎ কপালে বড় কপাল বিশিষ্ট হবে তার এই দুই তার দুই ঘাড় বড়ো হবে এবং তার ডান চোখ মুসা থাকবে অর্থাৎ ডান চোখ পুরোটাই বন্ধ থাকবে এই ওয়াহিল আইন লেসাদা বলা হচ্ছে এই যে এটা কোন দিকে সমান সমান থাকবে একেবারে কোনো বাড়তি ভিতরের দিকে তাকে দেখা মনে দেখে যেন একটা পচা আঙ্গুর পচা আঙ্গুর আঙ্গুর পচে গেলে এরকম তাকে দেখা যাবে আইন হুল ইউসরা আলাইহা জফরাতুন খালিদা আর তার বাম চোখ বাম চোখের উপরে একটা বড় ধরনের পর্দার মতো থাকবে गोस्तर मतलब पड़े थक वामचर अर्थात डान छोक बंद बामचो पर्दार मतलब मातु बन बाइन आई नहीं चोर मजा थर्थात काफेर हो गई लेखा थक प्रत्येक मुसलिम से पढ़ते जो ईमानदार है ইমান দ্বারে পড়তে পারবে লিখতে পারুক আর না লাগুক দেখে পড়তে পারবে আর তার গুণের মধ্যে একটি হচ্ছে আমরা বিভিন্ন হাদিস যদি আলোচনা করি সেগুলো আমাদেরকে স্পষ্ট হবে যেমন হাদিস আব্দ আব্দুলাইব্লাহাহ রসুল্লাহ সাল্লাম কল আবদুল্লাহ নোহে তিনি বলেন রসুল্লাহ সালাম বলেছেন বাই নেমা না আমি ঘুমন্ত অবস্থা ছিলাম এমন সময় দেখলাম যে আমি আমি আল্লাহর ঘরে তোয়াফ করছি অর্থাৎ তিনি ঘুমন্ত অবস্থায় তোয়া আবাইতুল্লাহ তোয়াফ করছিলেন স্বপ্নে তারপর তিনি বললেন যে তারপর তিনি রসুল্লাহলাম বললেন যে তিনি দেখলেন ইসা ইসা মারিয়াম আলাই সাল্লাকে তারপর তিনি দাজজালকেও দেখলেন রসুল্লাহ আসলাম দাজজাল সম্পর্কে বললেন ভাই ইদা রাজুল জয়সিম উন আহমার মোটা এবং সে লাল বনের কোকড় চোখ চোখ কানা চোখ কান্না আইন আইন আইন কান্না আইনাহু আইনাবাতফিয়া মনে হচ্ছে তার চোখ একটি পচা আঙ্গুর পচা নষ্ট আঙ্গুর এরকম তার চোখ দেখ মনে হচ্ছে তারপর লোকেরা বলতেছিলাম স্বপ্নের মধ্যে শুনলাম লোকেরা বলতেছিলাম এরপর বললেন আক্রাস বিহি শাহ ইবনু কোথন তার থেকে সবচেয়ে যে যারকে আমি দেখাতে পারি যার মতো সে হচ্ছে ইবনু কোথন সে খোজার এক ব্যক্তি তার এরকম চেহারা ছিল অর্থাৎ একই চেহারা হলেও যে সেই না এটা আমাদেরকে রসুল্লাহ বলে দিয়েছেন যে কোথন ওই সময় কাছাকাছি তারপরেও সেই দার্জাল না সেই অনুরূপ ভাবে রসুল তাকে স্বপ্নে আল্লাহ তাকে স্বপ্ন দেখেন তার জালের সুরত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা চিনার ব্যাপারে রসুল্লাহাম আমাদেরকে বেশ কিছু চিহ্ন বলে দিয়েছেন যে সে যে তোমাদের রব আহ সে কানা হবে জেনে রাখ যে মাসিহাজ তার ডান চোখ কানা হবে কার না ডান চোখ হবে যেন আইনাবাতুন তফ ইয়া পচা আঙ্গুরের মতো এহাদৃষ্টিও এ সৈহাদিসে এসেছে এহাদৃষ্টি বর্ণিত হয়েছে বুখারিতে তাহলে বোঝা গেল যে এটা রসম কেন বলেছেন তিনি বলেছেন যে যে আল্লাহ তাল্লা সেভাত সাব্যস্ত করতে গিয়ে ঘাদিসটি বলেছেন যে আল্লাহ তাল্লাহ তিনি তার তার চোখ আছে ঠিক যেরকম চোখ তাহার জন্য উপযুক্ত সেরকম কোনো মানুষের চোখের মতো না তারপরে তিনি বলেছেন যে তোমাদের রব আওয়ার না ইলোকটি আড়োয়ার হবে অর্থাৎ মাসিউদ্দার জল সম্পর্কে তোমরা সন্দেহ করতে তোমাদেরকে ভালো জিনিস জানিয়ে দিচ্ছি যে যেহেতু সে আড়ার তার অন্ধত্বই দূর করতে পারতেছে না সুতরাং সে কিভাবে রব হইতে পারে সে দুই রবের দাবি করুক রবি যত কাজে করুক না কেন সে যেহেতু তার অন্ধত্বই দূর করার ক্ষমতা সেই সেহেতু সে অপারক বলে তারপর আরেকটি হাদিসে আসছে তিনি বলেন রসুল সাল্লাহাম দাজিয়াল সম্পর্কে দাজিয়াল গুণাঙ্গ সম্পর্কে বলেছেন ইনহু শাহ সে যুবক হবে কত চুল কোকানো থাকবে আইনহু তোফিয়া তার চোখ চোখ থাকবে পচা আঙ্গুরের মতো উসবে হু আব্দুল ওজাইব নো আমি আব্দুল কোথনের মতো তাকে সামঞ্জস্য বিধান করতে হবে দেখতে অনেকটা তার মতোই হবে আহ তাহলেও বোঝা মানুষ হবে কোনো সভ্যতা নয় রকমের কোনো জিনিস নয় যা বস্তু নয় যা মানুষ অনেকে মনে করে থাকে দার অবশ্যই মানুষ হবে এটাই হলো বিশুদ্ধ হাজির একটা লোক তো বেটে হবে আফজা দেখতে ভীতিপ্রদ হবে জুন তার চোখে কোকড়ানো আরও আর এবং সে হবে কানা মত আইন এক চোখ বন্ধ থাকবে এই সুখের অবস্থা এমন যে বেরেও ঠিকরে বেরিয়েও আসে না ভিতরের দিকেও না অর্থাৎ গর্তও না বাইরেও না এমন ভাবে তার সুখটা বন্ধ থাকবে আওয়ার যদি তোমাদের কেউ সমস্যা হয় তার বিভিন্ন যে বিভিন্ন রকমের সে যা সাধারণত দেখা যায় এরকম অলৌকিক কিছু যখন সে ঘটাবে তখন তোমাদের হয়তো অনেক সময় তোমাদের ইমেনা টানি হইতে পারে তোমাদের এরকম অবস্থা মনে করবা তোমাদের অনুরপে আবুহার হাদিস তিনি বলেন কসুল্লাহাম রসুল্লাহাম বলেছেন অবস্থা হচ্ছে যে সে তার চোখ হবে কানা আজিলাল জভা তার চেহারা তার কপাল হবে বড় অর্থাৎ কপালের চুল তার কম থাকবে বড় আরিদুর নাহার তার তার ঘাড়ের অংশ খুব বড় হবে ফিহে দফ তার সে অংশের মধ্যে ছোট ছোট অবস্থা থাকবে অর্থাৎ ভিতরের অবস্থা বাঁকা থাকবে কিন্তু এমনি বাইরে দেখতে বকাশ বড় প্রকাশ পাবে দেখতে কিন্তু বাঁকা থাকবে এটাই বলা উদ্দেশ্য হাদিসে অনুর আরেকটি হাদিসে আসছে কোকড়ানো অনুরুবে আনসিবাদ বর্ণিত তিনি বলেছেন দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের শব্দটি তারপর আনাসিবী মালিক রাজিউল্লাহ তিনি ইমানদার যার ইমান আছে সত্যিকার ইমান আছে সেটা পড়তে পারবে কিন্তু যার ইমান নেই সে পড়তে পারবে না সে তার অনুসারী হবে হদেফি ইমান রাজা হাদিস একই বর্ণনা আসে সেখানে বলা হচ্ছে যে ইমানদার যে লিখতে বা পড়তে পারুক বা না পারুক সে কিন্তু এটা পড়তে পারবে অর্থাৎ ইমানদার বুঝতে পারবে যে সে কাপের এবং সেই কাফের শব্দ দেখতে পাবে আর যারা জাহেল কাফের ফাসেক তারা সেগুলি দেখতে পাবে না তারা তার অনুসারী হয়ে যাবে বড় ফেদ না সেটি আমরা তাড়াতাড়ি হাতা দাখাল না দীর আমরা দীরাতে প্রবেশ করলাম সেই তার ঘরে প্রবেশ করলাম বড় একটি মানুষকে আমরা সেখানে দেখতে পেলাম ফাইলাম ও আসা দুশাক বেঁধে রাখা হয়েছে আমরা দেখতে পাইলাম परवर्ती आलोचना करबीसुजा घटनारे से आसबी एस दुनिया भ्रमण करबीस विस्तारित उल्लेख कर दर्जल से अनुसार दर्जल आटका पड़े आल्ला हुकुम जख तक से बढ़ोस নবম একটি হাদিস বর্ণিতাম রসুল্লাহাম আদম হইতে সৃষ্টি করে কেম পর্যন্ত আর কিছু হতে পারে না দাজ সৃষ্টি অর্থ হল সে ভয়ঙ্কর এবং ভীতিপ্রদ সৃষ্টি আর কিছু হতে পারে না এটা উদ্দেশ্য দশম আর একটি জিনিস হাদিসে আসছে বলেছেন जो लोकर सन्देह करल इबने सैयद दज्जाल क्या परवर्ती इबने सैयद जे बलो अबू सैद खुदरी तुम्हारा नबीत से तुम तो रसुल्ला शुनेस दज्जाल सन्तान होना तो सन्तान तुम तुम्हारा दा, दज्जाल क्यों बो এসব থেকে বোঝা গেল দাজ্জালের সন্তান হবে না এটা প্রমাণিত হল ইবনে সৈয়াদ এক দাজের অন্তর্ভুক্ত এক দাজাল কিন্তু প্রকৃত দাজজাল নয় মানুষদেরকে সাবধান করেছেন রসুল্লাহাম মানুষদেরকে সাবধান করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি দার্জাল কি জীবিত কিনা দার্জাল জীবিত থাকলে রসুল্লাহ আসলামের যুগে সে উপস্থিত জীবিত ছিল কিনা এই নিয়ে বিভিন্ন মত আছে বিশেষ করে কেউ কেউ ইবনে সৈয়াদ যা রসুল্লাহ সাল্লামের ইহুদি এক সন্তান তাকে ইবনে সৈয়াদ আবদুল্লা ইবনে সৈয়াদ যাকে বলা হতো তার নাম ছিল আবদুল্লাহ অথবা কেউ কেউ বলছে তার নাম সফি কেউ বলছে তার নাম সহেদ ইবনে বাপের নাম বাপের নাম শাহাফি বাফের নাম সৈয়াদ অথবা সয়েদ আর নিজের নাম কেউ বলছে তার নাম কেউ বলছে শাফি তার নাম দুইটা কেউ বলছে শাফি কেউ বলছে আর বাফের নাম বলছে কেউ সৈয়দ কেউ বলছে যে নামই হোক ইবনে সৈয়াদ বলে বিখ্যাত হাদিসে ইবন সৈয়াদ ইবন সৈয়াদের কথা বললেই তার কথা অনেকেই চোখে আসে বিশেষ করে ইমাম বোখাই তিনি হাদিসুল জাসাসা আনেননি তার কিতাবে অথবা বিখ্যাত যে হাদিস টিকতম রাজিউল্লাহ আহ হাদিসটি বর্ণনা করেছেন বিরাট লম্বা হাদিস দাজের উপরে সেটা তিনি গ্রহণ করেন কারণ যেটা তার শর্তের উপর আসেনি কিন্তু তিনি ইবনু সৈয়াদ হাদিসটা নিয়ে এসেছেন আসছেন যেটা তার সবচেয়ে তার উদ্দেশ্য ছিল যে রসুল্লাহ তাকে প্রথম যখন জানানো হয়নি দাজজাল সম্পর্কে তখন তিনি ইবন সৈয়াদকে দাজাল মনে করতেন এবং সে বিভিন্নভাবে তাকে পরীক্ষাও করেছেন পরীক্ষা করেছেন তা কিভাবে পরীক্ষা করেছেন বিভিন্ন বর্ণায় আসছে রসুল্লাহ আমি একটি বলতো না তুমি দোকানের কথা বলছো তুমি তো দোকানে কথা বলছো তারপর রসুল্লাহ আসাল্লাম বলছেন যে সে মিথ্যাবাদী এভাবে তার প্রসার লাভ করে সে দার্জাল হয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহাম তাকে পরীক্ষা করেছেন বিভিন্ন ভাবে যখন রসুল তাকে পরীক্ষা সে বিভিন্ন ভাবে তার কথা সত্য মিথ্যা বিভিন্ন রকমের বানাইতো রসুল হাসান বললেন যে তুমি সে দার্জাল নয় যখন বললেন তাকে হত্যা করে দিচ্ছি সেই দার্জাল নয় দার্জাল হলে আমি আমি যেহেতু জীবিত আছি আহ আমি দেখবো আর যদি না হয় তো তাকে মেরে তোমার কোনো লাভ নেই অনেক সময় মানুষ মনে করতো ওই সময় মানুষ মনে করতো দার্জাল সৈয়াদ দেখেই সেই বুঝি সেই বুঝি দার্জাল কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে সে দার্জিয়াল সে দার্জিয়াল সে ওই দার্জাল নয় যে দার্জালের কথা রসুল্লাহ সাল্লা বলেছেন সর্বব্যাপী সমস্যা তৈরিকারী যে সমস্যার কারণে ইমান দাদি ইমান হারা হয়ে যাবে এই সেই দার্জালের কথা সেখানে হাদি ইবনে সৈয়াদ সেই দার্জাল নয় তবে ইবনুম সব সময় তার সন্দেহ ছিলাম কোন কোনো সব সময় সন্দেহ করতেন যে সে দার্জাল সেই ব্যক্তি কিনা দেখা গেছে যে ইবনু সৈয়াদ হার্রার যুদ্ধের পর ইবনু সৈয়াদকে আর দেখা যায়নি হার্রার যুদ্ধের দেখা যায়নি কেউ কেউ বলেছেন যে এর আগে তাকে আমরা খুঁজে পাইনি এই জন্য ইবনু অমরাদ হলফ করে বলতেন যে সেই দার্জাল কারণ তাকে তো আমরা দেখিনি পরবর্তী সে আবার বের হবে একথা কেউ কেউ বলতেন বরং জাহের ইবিন আবদুল্লাহ রিদিয়াল হরফ করে বলতেন যে ইবনে সৈয়াদ দাজ্জাল আর কোন অন্য কোনো দাজ্জাল না। এই জন্য ইমাম বুকায় রহমতুল্লাহ হাদিসটি এনেছেন তিনি হাদিসুল্জাসা আসা অংশটা আনেননি তার কাছে হাদিসটি তার শর্ত অনুসারে হয়নি ইমাম মুসলিম হাদিস আসা এনেছেন ওই জন্য কোন কোনো ইমাম বিশেষ করে বর্তমান সময়ে কোন ইমাম বলতেন যে ইমাম মুসলিমের শর্তের উপর যেটা আসছে হাজি হাদিসা আসা এটা হচ্ছে শক্তিশালী হচ্ছে ইবনে সৈয়াদ এই জন্য ইবনে কে কেউ কো দাজাল বলেছেন মোট কথা হচ্ছে দাজজাল আসলে কি সেই দাজজাল কিনা ইবনে সৈয়াদ দাজজাল কিনা এটা জানা দরকার ইবন আসলে অর্থাৎ একটি দাজজাল কিন্তু সেই বড়ো দাজজাল না যে ব্যাপারে যোগ যোগ আদম থেকে শুরু করে মোহাম্মদ প্রত্যেক নবী তার উম্মতকে সাবধান করেছেন এবং যেই যেই দাজজাল আসলে ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করা হয়ে যাবে এবং ইমানদার এবং কাফারদের মধ্যে অনেকেই ইমান অনেক ইমানদারেই ইমান হারা হয়ে কুফুরি অবলম্বন করবে সেই দাজ্জাল ইবনে সৈয়াদ নয় পরে ইবনে সৈয়াদ এক ধরনের দার্জিয়াল ছিল পরবর্তী তাকে সাহাব এগরাম যারা শপথ করে বলতেন কারণ সেই পরবর্তী সময়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি সে সত্যি সত্যি সত্যি সত্যি সেই দার্জিয়াল কিনে ব্যাপারে তাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি যেহেতু অনেকে বলেছেন যে সেই দার্জাল কিন্তু সে আসলে এক ধরনের দার্জাল যে সেই দার্জাল নয় তাহলে বোঝা গেল যে দার্জিয়াল বলতে যাকে বোঝানো হয়েছে যাদেরকে বুঝেন যাকে বলা হয়েছে সেই ইবনে সৈয়াদ নয় आलोचना करते हादी जास सम्पर्ीस खूब गुरुतपूर्ण ए हादीस निर्भर कर समय देखी बहारा तबरियां जर कहला सलाम से हादीर हादीसी एक समय आसेंिया तबरिया तबरिया समुद्र से पानी थकबा बी एख्बा आसते दर्ज बेर हार पूर्व लक्षण हादी सब्यस्त हाँ সুতরাং দার্জাল বের হয়ে যাবে এখনই এমন কথা বলার কোন সুযোগ নেই এটা আলামত শে বলেছে তার সব কথাই শুদ্ধ হবে সেরকম নয় রসুল্লাহ মুখ থেকে বললে সেটা আমাদের গ্রহণযোগ্য হতো ইমাম মুসলিম রহমতুল্লাহ আমরা এখন সম্পর্কে আলোচনা করব ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন তিনি এটা বলা আফরাদ মুসলিম ইমাম বুখারি সেটা বর্ণনা করেননি মুসলিম রহমতুল্লাহ আলাই তার সন্নদে আমির ইবাহ সাবি সাবি থেকে বর্ণনা করেছেন যিনি বলেন যে তিনি ফাতে জিজ্ঞাসা করেছিলেন যিনি প্রথম তিনি বলেন একটি হাদিস শোনা যা বলোটি শুনালেনা তুমি যদি চাও তাহলে আমি সেটা করবো তখন আমির সাবি বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাকে হাদিস শোনান স্বামী যে তালাক দিয়ে দিয়েছে সে তিনি যে আলাদা হয়ে গেছেন সেই কথাটি তার স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার তিনি উল্লেখ করলেন তারপর রসল্লা সাল্লাম তাকে যে আবদুল্লাহ মাহতুমের ঘরে থাকতে বললেন সেখানে ইজ্জত পালন করতে বললেন সে বর্ণনা করলেন তারপর তিনি বললেন ফলম কথাতে ইজ্জাতি যখন আমার ইজ্জত শেষ হয়ে গেল সামিৎ নিদা আল মুাদি হুনা নিদা আল মুাদি মুাদি রসুল্লা সুল্লাম রসুল্লাহ সাল্লা পক্ষ থেকে একজন ডেকে বলছেন তিনি ডেকে বলছেন সলাত সলাত সলাত হবে সলাৎ হবে হবে বলার মানুষ উৎসদ্দের দিক থেকে এসে ধেয়ে আসলো আমিও মসজিদের দিকে ধেয়ে আসলাম তিনি মেম্বার বসলেন এমত অবস্থায় তিনি হাসছিলেন আহ তিনি বলছিলেন ফকা আল্লাহ তিনি লিয়াল মুহ প্রত্যেক তোমাদের প্রত্যেকে যেন তার যেখানে আসে সেখানে অবস্থান করে সুম্মকাল তারপর তিনি বললেন কল আল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি জানেন কাহ তখন রসুল্লাহ বললেন ইন্নিহা তোমাদেরকে আমি কোন বিরাগ বা অনুরাগের জন্য রাখিনি আসলামা তোমাদেরকে আমি এখানে এটা জানানোর জন্য যে তমিমি সে একজন নাসরানি ছিল সে আমার কাছে আসলো বা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে সে এমন একটি হাদিস বর্ণনা করছে যে হাদিসটি আমি তোমাদেরকে মাসির উদ্দাল সম্পর্কে যা বলতাম তার মতো হয়ে গেছে মিলে গেছে সামঞ্জস্যপূর্ণ হয়েছে সেজন্য আমি তোমাদেরকে সেটা জানাব। হাকদা নি আমাকে সে জানালো যেত দায় রাসুল্লাহামকে জানিয়েছে আন্না হাভাবে সেফির হাতেন বাহারিয়া মাদিন রাজু আহমিন যে লাখ মজুদাম গোত্রের তিরিশ জন নিয়েছে বড় এক জাহাজে করে যাচ্ছিলেন সমুদ্রে বিভূর্ম সাহারমার একমাস পর্যন্ত ঢেউ তাদেরকে পাহাড় সেই সাগরের উপরে তাদের ঢেউ নিয়ে এক মাস পর্যন্ত এদিক সেদিক করল অর্থাৎ তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ঢেউর মধ্যে তারা ডুবে যেতে লাগলো অবস্থায় সুম অর্ফা ওইলায় জেজিরাতে ফিলবাহ শেষ পর্যন্ত তারা এক জেজিরাতে গিয়ে উঠলো এক উপদ্বীপে দ্বীপের মধ্যে গিয়ে উঠলো হাতা মাগরি বা সূর্য ডুবার অবস্থানের সময় বা জালাসু ফি অক্রবিশ্বাসী অক্রবিশ্বাসী না তারা জাহাজের যে জাহাজের যে ছোট ছোট ছোট ছোট ইয়া থাকে নৌকা থাকে সেগুলির মধ্যে তারা বসলা বসলো ফদাখাল জাজিরা সেগুলিতে বসে তারা দ্বীপের মধ্যে প্রবেশ করলো আসলে এই ঘটনাটি অনেক লম্বা হওয়া তা আমরা ইনশাল্লাহ বাকিও আলোচনটুকু পরবর্তী কোনো পর্বে শেষ করবো ইনশাল্লাহ ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম রহমতুল্লাহ আবরকাত